পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু নভমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত প্রজ্ঞাবান মনুলি মূল أَن কে مَا মতো মেলে তালু হেগণ তোমরা যা কর না তা কেন বলো তোমরা যা কর না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ লড়াই করে যেন তারা সিসা গলন প্রাচীর স্মরণ করো যখন মুসা আল্লাহ সাল্লাম তার সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় তোমরা কেন আমাকে কষ্ট দাও অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহ প্রেরিত রসুল অতপর তারা যখন বক্রতা অবলম্বন করল তখন আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না اسرا الى اني رسول الله اليكم مصدق لما بين يدي من التوراة مصدق لما بين يدي من التوراة ومبشرا برسول ياتي من بعد اسمه أحمد. স্মরণ কর যখন মরিয়ম তনয় ইসা আলাইসাল্লাম বলল হে বনি ইসরা আমি তোমাদের কাছে আল্লাহ প্রেরিত রসুল আমার পূর্ববর্তী তাওরাতের প্রতি আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রসুলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন तार नाम अहमद आहमद अतपर जख से प्रमाण आदि करल तक प्रकाश जदून जे व्यक्ति ইসলামের দিকে আহত হয়েও আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে তার চাইতে অধিক জালিম আর কে আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না তারা মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায় আল্লাহ তাঁর আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন যদিও কাফিরা তা অপছন্দ করে তিনি তার রসুলকে পথ নির্দেশ ও সত্য ধর্ম দিয়ে করেছেন যাতে এক সব ধর্মের উপর প্রবল করে দেন যদিও মুসিক্রেতা অপছন্দ করে দিন মিনাদ হে মোমিনগণ আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্য সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে आल्लासूल विश्वास स्थापन कर आल्ला पथे निजेद धन सम्पद और जीवन पन जिहद करोम उत्तम जो तुम्हारा बुझो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 তিনি তোমাদের পাপরাশি ক্ষমা করবেন এবং এমন জান্নাতে দাখিল করবেন যার পাদদেশে নদী প্রবাহিত এবং বসবাসে জান্নাতের উত্তম বাস গৃহে এটা মহা সাফল্য এবং আরও একটি অনুগ্রহ দেবেন যা তোমরা পছন্দ করো। আল্লাহ পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয় মুমিনদেরকে এর সুসংবাদ দান করুন কেম পাল ঈশবু মুয় এমনি হওয়ার মন এ সি ইহরিয়ন হু এ সু এমেন ইফ তুমি ধনি ঈশ হে মুমিনগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও যেমন ঈসা ইবনে মরিয়ম তার শিষ্যবর্গকে বলেছিল আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে শিষ্য বলেছিল पथे सहाी अतपर बनी इसराइल एक दल विश्व स्थापन करल और एक दल काफिर गल जरा विश्वास स्थपन करत्रुद मोकल में शक्ति जोालम फले विजयी हल